ভাই হইচনি নয়া পাগল রয়েছে নয়া ফাগলীরদানি গাড়ির কথা তাহিরজ্জামান ও প্রধান সঙ্গীত পরিচালক হাফেজ খালি গোত্রো উটে গত্র দুটে খাজুয়ানি। নয়া পাগলো রে আমদানি ও ভাই বঞ্চনি নয়া পগল রয়েছে আমদানি বাংলা ভাষার লাগ মাতেন বাংলা দেশর জো নাগন মোবাইল দিয়া থন হিন্দি গাল রিং বাংলা ভাষার লাগ মাতেন বাংলা দেশর জনাগন মোবাইল দিয়া ঠোঁই সর হিনী তো বাঙালি বুড়াই দেখো না হিন্দিতে বাঙালি বুড়াই দেখোনা হিন্দিতে নয়া পাগল রয়েছে আমদানি ফয়েলা বৈশাখ কর দিন আমি রাস্তা বায়া টিয়া যায় আখ তাহনি ফুয়ন ফলে হিন্দি গান গাইয়া যা আমি রাস্তা যায় আপনি হিন্দি গান চা। दानी भाषा दिवस शहीद दिवसा दिन हरले आया बांगला भाषा लगी उ ভাষা দিবস শহীদ দিবস বাংলা ভাষার ইতায় বেমানি শহীদ রক্ত লগে শেমানি নয়া পাগল রয়েছে আমদানি অবাই নয়া পাগল রয়েছে আমদানি শহীদ দিবস আয়া হালে শহীদ মিনার বড় ফুল এক ফুল সীতার আরোগ্য হয় ফটো শহীদ দিবস আয়া হালে শহীদ মিনার বড় ফুল এক ফুল সীতার আরোগ্য হয় ফটো আমদানি ও কিতা শেষ শসী রে ভাই বাকি সুযোগ পাইলে বাদ মু আর পাইলে মাই আপাত তৈরি ও যতক্ষণ বয়ান দিলাম পতা ও জমই বনি ও যতক্ষণ ও ভাই হঞ্চনি তুমি কিসাব পুরানা তুমি কিতা পাইবাইনি নয়া পাগল রয়েছে আমদানি ওভাই হঞ্চনি নয়া পাগল রয়েছে আমদানি ওভাই হঞ্চনি নয়া পাত সে আমদানি অভয় হচ্ছেন নয়া পাগল রয়েছে আমদানি